আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন হম আো লো জুহ্লীন মনুতু্লাহ কত কলতমোত্ন ইব মুসলিম ুহন্নতো রোমিহুম <lien plane story> কথী অতো্লাহ্লিতস অলু নীবল ইহ কান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 সহমদি মোহাম্মদ কাম সৈতালা ইব রাহিমওয়ালা আলি ইব রাহী কহম অল্লাহম মারিক মোহাম্মদালা আলি মোহাম্মদ ক্তা ইবরাওয়ালা নি ইবাহিম মো আজাজ মোকারাম ওলা কেরাম সম্মানিত মুরু্বিয়ান দিনদার মুসলিম বাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কুটি কুটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে চোদ্দ শত হিজরি হিজড়ি পবিত্র শাহরু রমাদানের দশ দিন অতিবাহিত করার পরে আজকে এগারোতম রমাদানের দিনে সলাতুল জুমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহ আলহিহাসাল্লামের আলোকে আল্লাহ রব্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সে মহান রব্বুল আল আমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানিকেরাম আমরা সকলেই অবগত আছি বর্তমানে আমরা যে মাসটি অতিক্রম করছি এই মাসটি একটি বিশেষ ফজিলতময় মোবারকময় বরকতময় মাস এই মাসের ফজিলাত এই মাসের বরকত সম্পর্কে কম বেশি প্রত্যেক মুসলিমেরই ধারণা আছে প্রত্যেক মুসলিমই কম বেশি জানেন আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এই চোদ্দোশো হিজরির হিজড়ির রমাদান অমাদান পাওয়ার এখন আমাদের কাজ হল আল্লাহ রব্বুল্লা আলমিন যেই উদ্দেশ্যে আমাদেরকে এই উম্মতে মোহাম্মদী সাল্লাহ সাল্লামকে শাহরের রমাদানের মতো বিশেষ নিয়ামত দান করেছেন এই নিয়ামতটি আল্লাহ রবুল্লা আলমিন ইতিপূর্বে কোনো উম্মতকে দান করেন নাই অন্য অন্য উম্মতকে আল্লাহ রব্বুল্লা আলমিন সিয়াম দিয়েছেন সিয়ামের মতো এবাদতটি দান করেছিলেন एक मास शाहरु राम मत एक बरकतमय मास यल्लाहबुल्ला आलमीन और कोम्मत के आल्लापाक दें ना यहाँ शुदुम्रम खास आल्लाह रबुल आलमीन यज्ञ दिए हम सब दिक्कत दुरबल छोट আদম আলাইহি ইসালামের হায়াত ছিল কত বছর বলেন তো দেখি জি এক হাজার বছর আদম আলহিম এক হাজার বছর ছিল নু আলহিম নয়শত পঞ্চাশ বছর শুধু দাওয়াতের কাজ করেছেন তার হায়াত কত ছিল আল্লাহ রবুল্লা আলমী তার হায়াতের পরিমাণ বলেন নাই তাহলে বোঝা যায় যে পূর্বকার যুগের উম্মত এরকম নয়শো এক হাজার বছর হায়াত পেয়েছে আর এই উম্মতের হায়াত হইল ষাট থেকে সত্তরের মাঝামাঝি আল্লাহ রসুল সাল্লা বলছেন আমার উম্মতের বয়স হইল ষাট এবং সত্তরের মাঝামাঝি এই জন্য নবী সালাম ষাট এবং সত্তরের মাঝামাঝি মারাও গিয়েছেন তেষট্টি বছর বয়সেই মারা গিয়েছেন তাহলে এই উম্মত যদি সর্বোচ্চ সত্তর হদরী আমরা গড়ে তাহলে সে এক হাজারের তুলনায় কত কম আবার পূর্বেকার মানুষগুলো ছিল অনেক লম্বা লম্বা আদম যাবেন। তারা আদম আলহিসের আকৃতিতে ষাট হাত লম্বা হয়ে জান্নাতে যাবেন সুহার তাহলে বোঝা যায় আমরা ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার সময় তিন হাত থাকবো না আমরা হয়ে যাব কয় হাত ষাট হাত তাহলে ওই ষাট হাত মানুষের তুলনায় আমরা এখন তিন হাত সাড়ে তিন প্রায় বিশ ভাগের এক ভাগ তাহলে উচ্চতার দিক থেকে শারীরিক কাঠামোর দিক থেকে আমরা দুর্বল হায়াতের দিক থেকে আমরা দুর্বল আল্লাহ রব্বুল আলমিন এই দুর্বল উম্মরটাকে কেয়ামতের ময়দানে আচ্ছা বেতন করতে চান অর্থাৎ এদেরকেই কেয়ামতের ময়দানে আল্লাহ শ্রেষ্ঠ উম্মা শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ উপস্থাপন করতে চান তাহলে এদের আমল যদি কম হয় কি আল্লাহ রবাহের এবং এই সাহারের রাদানের ভিতরে এমন কতগুলো এবাদত আল্লাহ রব্বুল্লাহ আলমিন অন্তর্ভুক্ত করেছেন এক একটা এবাদত বিশাল বিশাল ফজিলত এই সাহরের আমাদানের ভিতরে আল্লাহাক দিয়েছেন সিয়া আল্লাপাক দিয়েছেন কেয়াম আল্লাপাক দিয়েছেন লাইলাতুল কদর আল্লাপাক দিয়েছেন এতে কাপ এই লাইলাতুল কদরের ভিতরে দিয়েছেন সলাতে তারাবি তালাবাতে করআ তারপরে সদাকা ঝাক কতগুলো এবাদতের সমন্বয় এই সাহারের রমাদানের ভিতরে সুহার আল্লাহ এবং প্রত্যেকটা এবাদত এক একটা বিশাল ফজিলতময় বিশাল বরকতময় অর্থাৎ একজন ব্যক্তি একটা রমাদান যদি পায় তো তার হায়াত এক হাজার বছরের উপরে চলে যাবে জীবনে পঞ্চাশটা পাইলে পঞ্চাশ হাজার বছর তাহলে কার উম্মত হায়াত পাইছেন সর্বোচ্চ নামে এক হাজার আর আমরা তো একরম জানি ইনশাল্লাহ তাদের উপরে চলে যাবো ইনশাল তবে রমাদানের আল্লাহ পাকের দেওয়া যে নিয়ামত গুলো যে এবাদত গুলো এই এবাদত গুলোকে যথাযথভাবে আমাদেরকে করার চেষ্টা করতে হবে খালি রমাদান পেয়েছি কিন্তু রমাদানের যেই গুরুত্ব সহকারে আবাদত করা দরকার সেগুলো করি নেই ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লা বদা দিছেন রাগে মা আনফ ওই লোকের নাক দুলায় মলিন হয়ে যাক অর্থাৎ ওই লোক ধ্বংস হয়ে যাক যে লোক এত বদনসিব যে রমাদান মাস পাইছে অথচ সে রমাদান মাস থেকে কল্যাণ লাভ করতে পারে নাই বরকত লাভ করতে পারে নাই জাহান নাম থেকে মুক্তি পেতে পারে নাই তা সে রমজান পাইয়া লাভ কি হলো এই জন্য আল্লাহ রসন বলছে সে ধ্বংস হয়ে যাক সে হলো হতবাগা গোপালপোড়া সম্মানিত মুসলিয়ান এই রমাদান মাসের যতগুলো একটা গুরুত্বপূর্ণ জাকাত রমাদানের বাহিরেও দেওয়া যায় তবে ওসমান রাদি আল্লাহ তালু তিনি তার একটা কাউল আছে ওসমান রাদি আল্লাহ বলছেন যে রমাদান ছাড়াও জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায় তবে রমাদান মাসে যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমত ৩০ দিন বৃষ্টির মতো নাজিল হইতে থাকে বরকত নাজিল হইতে থাকে মাঘফেরাত নাজিল হইতে থাকে সুতরাং এর মাঝখানে যত এবাদত যত সদাকা এগুলো বৃষ্টির মতো নাজিল হতে থাকবে সোহার আল্লাহ এই রমাদানে যুগ যুগ ধরে এই জাকাত দিয়ে আসছেন যুগে যুগে মুসলিমেরা রমাদানের সাথে জাকাতকে সম্পৃক্ত করেছে। এই জন্য আমরা আজকের আলোচনা করব এবং আদায়ের গুরুত্ব এ ব্যাপারে আমরা কয়েকটি কোরআন এবং নবী সরলামের কয়েকটি হাদিস বলবো দ্বিতীয় বিষয় যদি কেউ জাকাত আদায় না করে তার পরিণতি কি হবে সেটা আল্লাহ রব আলমিন কি বলছেন এরপরে আমরা জাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ মাসায় যেগুলো আমাদের সবার জানা থাকা দরকার এরকম কয়েকটি মাসাইল আজকের খুব ভাই আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমে আমরা আসি জাকাত জাকাত ইসলামের তৃতীয় রোকন আল্লাহ রবুল্লা আলমিন পাঁচটি ভিত্তির উপরে পাঁচটি রোকনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইসলামকে পাঁচটি ভিত্তির উপরে ব্যানার উপরে স্থাপিত করা হয়েছে এক নম্বরটি হল শাহাদ কোন ব্যক্তি এই শাহাদা দিবে এই সাক্ষ্য দিবে আল্লাহ হরবুল্লা আলমিন ব্যতীত কোন সত্যিকারের হক মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লু আলাই আল্লাহ রবাহিনের রসুল এই এই সাক্ষ্য দিবে এটা হলো এক নম্বর ইসলামের রুকন দুই নম্বর রুকন ওয়া এক পাঁচ বার দৈনিক সলাপ কায়েম করা তিন নম্বর রুকন ওয়া ইতা জাকা দাদাই করা চার নম্বর রোকন ওয়াল্ল হজ পালন করা যাদের উপরে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন হজ পালন করা পঞ্চম রোকন ও সাউমেরমাদান কোনো জায়গায় সাউমের মাদান চার নম্বরে আসছে কোন হাদীছে আবার কোন হাদীছে সাউমের মাদান পাঁচ নম্বরে আসছে তাহলে জাকাত এইটাও ইজাকা জাকাত প্রদান করা জাকাত আদায় করা এটা ইসলামের তৃতীয় রোকন জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হয় ইমানের মাধ্যমে মানুষের কাল পবিত্র হয় ইমানের মাধ্যমে কাল কালটা পবিত্র হয় না যারা তাদের কালটা না পাক আল্লাহাক বলছেন না নাপাক মুশ্রিকরা নাপাক মানে মুিকদের কাল অন্তরটা নাপাক। আর মুসলিম মুমিন ইমানের কারণে তার অন্তর পাক অন্তর পবিত্র হয়ে যায় সলাত আদায়ের দ্বারা একজন মুমিনের অন্তর পবিত্র হয় শরীরও পবিত্র হয়াত আদায়ের দ্বারা একজন মুমিনের অন্তর পবিত্র হয় সম্পদও পবিত্র হয় সোহান আল্লাহ এই জন্য এই নাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন রেখেছেন আর জাকা জাকা মানি হলো জাকাত মানি হলো পবিত্রতা প্রথমে এই জাকাত আদায়ের দ্বারা অন্তর পবিত্র হয় কারণ মানুষের অন্তর হলো সবচেয়ে বকিল শোকা নাপছে মানুষের যান যাবে তো সম্পদ বাইর হবে না মানুষের অন্তর এত কঠিন মানে সম্পদ কোন অবস্থায় বের করবে না ডাকাত সন্ত্রাসী তাকে মেরে ফেলায় তাও সম্পদ বের করে না গড়ের দরজা ভাঙিয়ে ফেলায় সব করে ফেলে তাও সম্পদ বের করবে না সম্পদ দিবে না কোন অবস্থায়। এজন্য যে ব্যক্তি प्राधान्य दिए मईला आवर्जना जमे यो जकत आदायर मे पवित्रल्लावार एक तीन नम्बर आया আল্লাপাকালাম তাদের সম্পদ থেকে আপনি গ্রহণ করেন্লাপাক অনেক জায়গায় তেরো বার সদাকা শব্দ দিয়ে কোরআনে কারিমে তেরোটি জায়গায় সদাকা শব্দ দিয়ে জাকাত বুঝিয়েছেন তন্মধ্যে এখানে একটা খুজমিন আপনি তাদের থেকে জাকাত গ্রহণ করেন জাকাত গ্রহণ করার দ্বারা তো রোহম ও তাদেরকে আপনি পবিত্র করে দেন এখানে পবিত্রতার দুটো শব্দ ব্যবহার করছেন তুতা কি হিমবিহা প্রথম পবিত্রতাটা হইল তার অন্তরের পবিত্রতা আর তুষাকি হিমবিহা তার সম্পদ গুলাকেও পবিত্র করে দেন তার অন্তরকেও পবিত্র করে দেন তার সম্পদকে পবিত্র করে দেন জাকাতের দ্বারা আল্লাফা কোরআন এক সবচেয়ে নির্দেশ দিয়েছেন সেটি হল সলাতের পরেই যে বিষয়টার নির্দেশ নির্দেশ আকারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা হলো জাকাত কোরআন একাডেমে সাতাশ জায়গায় সাতাশ বার সলাত এবং জাকাতের নির্দেশ আল্লাহ রব্হ আলমিন একসাথে দিয়েছেন আলাদা করেন যেখানে সলাাতের নির্দেশ সেখানে পাশেই আল্লাহ রব্হ আলমিনের নির্দেশ দেখবেন কোরআন তালাওয়াত করতে গেলে আমরা কিছুক্ষণ পর পরপর কিছু দূর পরপর গেলেই ওয়লাটা আমরা বারবার পাই সলাৎ কায়েম করো এবং জাকাত আদায় করো সলাতের সাথে জাকাত সংযুক্ত একসাথে লাগানো এই জন্য আবু বকর রদিয়াল খেলাফতের সময় কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো এবং যারা জাকাত দিতে অস্বীকার করলো ওই মানুষগুলো আবার কোরআন থেকে দলিল দিছে আজকের জামানায় দেখা যায় যারা সেরেক করে তারাও কোরআন থেকে দলিল দে যারা কুফর করে তারাও কোরআন থেকে দলিল দেয় যারা বেদাত করে তারাও কোরআন থেকে দলিল দে মানে সবাই কিন্তু কোরআন থেকে দলিল দে কোরআন থেকে দলিল দেওয়া একটু সহজ কারণ কোরআনের দলিলকে কোরআন হলো মজমাল সংক্ষিপ্ত এটাকে যে যার ইচ্ছা ব্যাখ্যা নিতে পারে এজন্য কোরআন দিয়ে সবাই দলিল দে কিন্তু এটাকে যদি শহীদ হাদিসের মানদণ্ডে ফালানো যায় তখন আর দলিল বাইর করা যায় না কারণ শহীদ হাদিস দিয়ে সির্কের দলিল দেওয়া যায় না বেদাতের দলিল দেওয়া যায় না কুফরের দলিল দেওয়া যায় না ইসলাম বিরোধী কোনো কাজের দলিল সহি হাদিস দিয়ে দেওয়া যায় না কিন্তু কোরআন দিকে দেওয়া যায় কারণ হাদিসের ব্যাখ্যা করার সুযোগ নাই হাদিস এমনি ব্যাখ্যা হাদিস নিজেই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো কোরআনে কারিমের ব্যাখ্যা তো ব্যাখ্যার আর ব্যাখ্যা করবে কি ব্যাখ্যা তো নিজেই ব্যাখ্যা এই জন্যই যুগে যুগে আমি কারাম সহি হাদিসের প্রতি গুরুত্ব দিতেন বেশি কারণ শহীদ হাদিস দিয়ে কোন শিরকের কোন বেদাতে দলিল দেওয়া সম্ভব না তা আমি যেটা বলতেছিলাম যে এই কোরআনে কারিমের আয়াত দিয়েই আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করেন তো ওই লোকেরা বললো যে দেখো এখানে আল্লাহ রব আলমিন খুজ বলছেন এক বচন ব্যবহার করছেন এখানে আল্লাপাক রাসুলকে নির্দেশ দিচ্ছেন যে আপনি জাকাত গ্রহণ করেন তো রাসুল নাই জাকাত নিবে কে রাসুল যতদিন ছিলেন ততদিন আমরা জাকাত দিছি এখন আল্লাহ রাসুল সাল্লাহাম নাই বাসা আর জাকাতও নাই কারণ এখন জাকাত আদায়কারী নেই আল্লাপাক রাসুল সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে আপনি জাকাত গ্রহণ করুন এখন জাকাত গ্রহণ করবে কে আবু বকরকে তো আল্লাহ নির্দেশ দেয় নাই আপনি জাকাত গ্রহণ করেন খুব কঠিন যুক্তি কঠিন দলিল কোরআনিকের মেরে আয়াত আবু বকর রাজি আল্লাহ তালু তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বড়ো বড়ো সাহাবাইকারকে ডাকলেন অমর ই খি আল্লাহ যিনি সবচেয়ে আশিদ্া তিনি পর্যন্ত সেদিন নরম হয়ে গেছেন তিনি আবু বকর রদি আল্লাহ পরামর্শ দিলেন যে বর্তমানে নবী সাল্লাহ আমাদের মাঝে নাই দিক থেকে বিপদ, বিপদ, কঠিন, কঠিন কঠিন ইসলামকে এই মুহূর্তে ওই মানুষগুলো নামাজও পড়তেছে রোজাও রাখতেছে হজও করতেছে সব কিছু ঠিক আছে খালি একটা জাকাত দিবে না সুতরাং এটা নিয়ে বেশি আমাদের কথা বলার দরকার নাই চুপচাপ থাকেন এরা না দিলে না দিক। যে উমর রিয়াহের ছোট্ট একটি বিধানের খেলাফ দেখলে সহ্য করতে পারতেন না তিনি বকর এই সবচেয়ে নরম মানুষ রহমশীল মানুষ আবু বকর কিন্তু যখন তিনি খেলাফতের দায়িত্বে বসলেন তখন সেদিন আবু বকর রদি এত কঠিন হলেন। তিনি সবার বক্তব্য শুনলেন শোনার পরে তিনি ঘোষণা দিলেন উঠলেন্না আল্লাহ আর কসম করে বলছে ওই মানুষগুলার বিরুদ্ধে আমি আবু বকর লড়াই আমি জাকাতের মধ্যে পার্থক্য করেন নাই আজকে যারা সলাত আর জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি আবু বকর যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই করে যাবো এরপরে তিনি আরো বললেন আল্লাহর পশম করে বলছি রসুল সাল্লাহ আলহাস্লামের যুগে মানুষ যে পরিমাণ জাকাত দিত সেখান থেকে আমি আবু যদি একটা ছাগলের রসি পরিমাণ কম জাকাতো যদি আমি আবু বকরকে দে আল্লাহ করবো না কারণ এটা আমি আবু বকরের ব্যক্তিগত স্বার্থ না এটা আল্লাহর বিধান এই ব্যাপারে আমি আবু বকরের কোন নমনীয়তা যখন এই ঘোষণা দিলেন আবু বকর রতি আল্লাহ তখন সাহবাইকরাম দেখলেন যে আবু বকরের এই রকম অবস্থান তো আমরা জীবনে আর দেখিনি উঠলেন প্রশস্ত করে দিচ্ছেন অর্থাৎ আবু বকরের এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আসছে আমরা জেনে নিলাম আবু বকরের এই সিদ্ধান্তটাই হক সকল নিলাম। তাহলে এখানে শাহাবাই কেন সকল শাহাবাই কেনামের ঐক্যমতে যারা সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে তাদের বিরুদ্ধে জেহাদ করা বৈধ ঘোষণা দিয়েছে অর্থাৎ তাদের আর ইমান থাকে না কারণ মুসলিমের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হয় না জেহাদ হয় কাফের বিরুদ্ধে মুশিকের বিরুদ্ধে মুনাফেকের বিরুদ্ধে যারা এরকম ঘোষণা দেয় আর মুসলিম থাকে না এজন্য জন্য সমস্ত সাহাবাহিকরা ঐক্যবদ্ধ হয়েছেন যে জাকাতকে সলাত থেকে আলাদা করা যাবে না তাহলে আমরা এখানে বুঝতে পারি যে জাকাতের কত গুরুত্ব ইসলামে কোরআন করিমের অসংখ্য আয়াতে আল্লাহ রব আলীন বার বার জাকাতের কথা বলছেন জকাত না দিলে কি শাস্তি আল্লাহ সুবানি ছয় এবং সাত নম্বর আয় বলছেন ওই মুশ্রিকদের ধ্বংস অনিবজ্য আল্লা দে এখানে মুশ্রিকের প্রথম সংজ্ঞা হলো আল্লাহ আল্লাহের ফেরুন যারা আখেরাত তারা আখেরাত কে অস্বীকার করে আখেরাতের প্রতি কুফরি করে তাহলে এখানে সহজে বোঝা জাকাত অস্বীকার করলে আর ইমান থাকে না আল্লাফাক সুরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে। যারা জাকাত দিতে অস্বীকার করেন তাদের ব্যাপারে বলেন যারা রাশি রাশি সম্পদ জমা করে আল্লাহ রাস্তায় জাকাত দেনা আল্লাপাক বুঝিয়েছেন পুরাণেমি চল্লিশ জায়গায় তাদেরকে কঠিন বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন এখানে আল্লাহ ঠাট্টা করে বিদ্রুপ করে সুসংবাদ বলছেন আজাবে আলিমের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ দেন সুসংবাদটা কি ওই সম্পদগুলোকে একত্রিত করা হবে একত্রিত করে এর জাহান্নামের আগুনে গরম করা হবে উত্তপ্ত করা হবে বা তোপুয়া বিহা জিবাহ এগুলো উত্তপ্ত করে তাদের কপালে তাদের দুই পার্শ্ব তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে আর বলা হবে যে সম্পদ দুনিয়াতে জাকাত না দিয়ে জমা করেছিল সেই সম্পদের সাথ সেই সম্পদের মজা গ্রহণ করিল্লা কি কঠিন শাস্তি এখন আল্লাপায় তিন জায়গার কথা বললেন কেন মুফাসরেন বলেন যারা জাকাত দেনা তাদের কিছু বদভ্যাস আছে প্রথম পদ অভ্যাস হল তাদের কাছে মানুষ যখন সাহায্য সহযোগিতা চায় আল্লাহদ্দিনের জন্য তখন তাদের কপালে বিরক্তির ছাপ বিরক্তির লক্ষণ ফুটে উঠে কপালটা একটু কুচকে যায় এজন্য জন্য প্রথম চেঁক দেওয়া হবে তারপরে যখন দুই বার তিন বার চাইতে থাকে তখন আরো বেশি বিরক্ত হয় তখন যেদিকে ফিরে হয় ডান দিকে ফিরে যায় অথবা বাম দিকে ফিরে যায় এই জন্য ভার স্বদেশের কথা আল্লাহ ফায়ক বলছেন এরপরে কিছুক্ষণ পরে যখন আরো বিরক্ত করে তখন তাকে আর একটা হাদিস বলছেন কেমত ময়দানে আল্লাহ রব আলীন সম্পদগুলোকে গুলোকে একত্রিত করে বিশাল একটা সরফের রূপ আকৃতি দান করবেন একটা বিশাল সাপ সব সম্পদ গুলো একত্রিত হয়ে একটা সাপের রূপ ধারণ করে। এই সাপটা তার দুই চোয়ালকে কামড়িয়ে ধরবে এই সাপ তার দুই চোয়ালকে কামড়িয়ে ধরবে বলবে আমি তোমার সেই সম্পদ। এবং সাপটা তার গলার মধ্যে ফেসিয়ে দেওয়া হবে গলার মধ্যে ফেঁসিয়ে তার মাথাটা এভাবে তার দুই ফাঁসকে ছিপে ধরবে আর বলবে আমি তোমার সে সম্পদ যে সম্পদের তুমি দুনিয়াতে জাকাত আদায় করতে না এরপর আল্লাহ রসুলাম কোরআন একাডেমির একটা আয়াত করে এই সম্পদকে আল্লাপা গলার মধ্যে অসংখ্য শাস্তির কথা আল্লাপা কোরআন কারিমে বর্ণনা করেছেন নবী সাল্লা সাল্লাম অসংখ্য হাদি সে ব্যাপারে বর্ণনা করেছেন এজন্য আমার সম্মানিত ভাইয়েরা আল্লাপা আমাদেরকে যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন সেই পরিমাণ সম্পদ থেকে আমরা পরিপূর্ণরূপে জাকাতগুলো বের করে যথাযথ খাতে আমরা দিয়ে দেবার চেষ্টা করব কারণ আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় সম্পদ নিয়ে যাব না সম্পদ দুতেই থাকবে আবার কেয়ামতের ময়দানে দুইটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের দুইটা প্রশ্নয় শুধু সম্পদের উপরে সম্পদ কিভাবে উপার্জন করছে কিভাবে বিভিন্ন জন ওয়ার ইসেরা এগুলো ভোগ করবে টানাটানি করবে কিন্তু আমার তো কোনো উপকারে হইলো না আমি মাঝখান হার নামে এজন্য যথাযথভাবে যাতে এক টাকাও কোনোভাবে হিসাব থেকে বাদ না পড়ে এভাবেই আল্লাহাকাল যারা তাদের বৈশিষ্ট্য হলেও তারা জাকাতের ব্যাপারে বাদ না পড়ে এই জন্য সব টাকা সব সম্পদকে যেগুলোর উপরে জাকাত ফরস এগুলোকে একত্রিত করে এভাবে আমরা জাকাত আদায় করার চেষ্টা করব জাকাতের দ্বারা সম্পদ কমে না দ্বারা সম্পদ বাড়ে কারণ সম্পদ দেওয়ার মালিক যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই রব্বুল্লাহ আলমিনকে জাকাত দিলে তিনি আরও সম্পদ বাড়াই দেন ওই সম্পদের মধ্যে তিনি বরকত দান করেন সম্পদের বাড়ানোর চাইতে পরিমাণের চাইতে বরকতটা বেশি গুরুত্বপূর্ণ সম্পদ কম কিন্তু আল্লাপাক যদি ওই সম্পদের মধ্যে বরকত দেন তাহলে সে দুনিয়াতে শান্তি পাবে আবার সম্পদ অনেক কিন্তু সম্পদের বরকত নাই তাহলে দুনিয়াতে শান্তি নেই এজন্য সম্পদ সুখের মাধ্যম না সম্পদের বরকতটাই সুখের মাধ্যম এজন্য জন্য জাকাত আদায় করলে আল্লাহ সম্পদের আমরা জাকাতটা কি ইংরেজি হিসাবে দিব নাকি আরবি মাসের হিসাবে দিব জাকাত ইংরেজি হিসাবে হবে না জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিলের হিসাবে না জাকাত হবে আরবি মাসের হিসাবে এই জন্য আমার সম্পদটা আমি কখন জমা করেছি এটা বছর হিসাবটা করতে হবে আরবি মাস অনুযায়ী এটা ইংরেজি মাসের হিসাবে না মানে জানুয়ারি টু ডিসেম্বর না বা জুলাই টু জুন না অর্থ বছরের হিসাবগুলো আমরা যেভাবে করি জাকাতর অর্থ বছর এভাবে হবে না জাকাতর অর্থ বছরটা হবে আমরা সহজ হিসাবে রমাদান টু রমাদান রমাদানে আমরা একটা দিন ফিক্স করে রাখতে পারি পাঁচে রমাদান দশে রমাদান পনেরোই রমাদান এটা আমার মানে জাকাতের অর্থ বছরের হিসাবের দিন বাস আমি পনেরোই রমাদান আমার গত পনেরো রমাদানের ফর থেকে এই পনেরো রমাদান আমার সম্পদগুলো হিসাব করে ফেললাম এই জন্য সুবিধা হয় রমাদান রমাদান ছাড়াও যে কোনো মাসে তবে শর্ত হলেও আরবি মাস অনুযায়ী আল্লাফা কুরআ কারিমে সুরাল বা কারার একশো তো উনানব্বই নম্বর আয়তে বলছেন আহিল্লা কলহিয়া মামা কে তলিন মানুষেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন এটা মানুষের জন্য মি কাত এটা সময়সূচী নির্ধারণ করে এটা অনেক আবাদতের সময় নির্ধারণ করে এই চাঁদটা সুতরাং এটা হজেরও সময় নির্ধারণ করে এটা জাকাতেরও সময় নির্ধারণ করে এজন্য প্রথম মাসালা হলো জাকাতের হিসাব হবে আমাদের আরবি বছর অনুযায়ী কারণ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আরবি হিসাব অনুযায়ী জাকাত দিচ্ছেন সাহাবাই কেরাম আরবি হিসাবে জাকাত দিচ্ছেন যুগে যুগে আইন মায়ের কেরাম আরবি হিসাব অনুযায়ী জাকাত দিয়েছেন ইংরেজি হিসাবে দিলে আপনার এগারো দিনের জাকাত কম হবে এজন্য ইংরেজি হিসাব থেকে আরবি বছর আমরা জানি যে এগারো দিন কম এজন্য জন্য দিন কম দরে হিসাব করতে হবে আচ্ছা দু নম্বর মাসাল আসি জাকাতের দুইটা নেশাব আছে একটা হলো স্বর্ণের নেশাব আর একটা হল রুফার নেশ তো দেখা যায় স্বর্ণের দাম দরলে অনেক টাকা আবার রুপার দাম হিসাব করলে অনেক কম টাকা তা আমরা কোনটা গ্রহণ করব। এই ব্যাপারে অধিকাংশ ফোকাহাই গ্রাম সকলের মত হইল যে যেটার দাম কম সেটাই নেশাব হবে যদি স্বর্ণের দাম কমে যায় রুপার থেকে স্বর্ণেরটা নেশাব হবে যদি রুফার দাম কমে যায় রুফারটা নেশাব হবে কারণ এর দ্বারা যারা জাকাতের হকদার তারা বেশি উপকৃত হবে যত বেশি মানুষের উপরে জাকাত খরচ হবে তত জাকাতের হকদারেরা বেশি উপকৃত হবে এজন্য কম দাম যেটা সেটা ধরা হবে তো বর্তমানে কম দাম হলে রুফার দাম সাড়ে বাহান্ন তোলা রুফার দামটা কম পঞ্চাশ ষাট টাকা সারা বাহান্ন তোলা রুফা পাওয়া যায় কিন্তু আবার সাড়ে সাত গরি সৈন্য কিনতে গেলে অনেক টাকা এই আমাদের দেশে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের জন্য প্রযোজ্য হবে কমটা মানে যেটা রুফার দাম সেটা এখানে এই এইটা যদি এটার সাথে আবার অনেক মাসালা জড়িত আছে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে যার উপরে জাকাত ফরস তাকে জাকাত দেওয়া যায় না এটা খেয়াল রাখতে হবে যার কাছে আপনার ষাট হাজার টাকা আছে তাকে আপনি জাকাত দিতে পারবেন না কারণ তার উপরেই তো জাকাত ফরস তা আপনি তাকে জাকাত দিবেন কিভাবে। এই এই বিষয়টা এই এই মশালাটা দরকার যে কার উপরে জাকাত ফরস কাকে জাকাত দেওয়া যাবে এটা নির্ণয় করতে হলে এই এই মশালা বের করতে হবে যে জাকাতের নেশাব কোনটা হবে তো জাকাতের নেশাব যদি রূপারটা হয় তাহলে যার উপরে জাকাত ফরস তাকে আবার জাকাত দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিকভাবে সামাজিকভাবে অনেক ভালো এই জন্য যারা আমাদের কাছে জাকাত জাকাত যে কাউকে দিলে আদায় হবে না জাকাত দেওয়ার সময় দেখে শুনে জাকাতের খাতে যাইতে হবে না জাকাত হবে না আচ্ছা তিন নম্বর হলো কলকারখানা ফ্যাক্টরি এগুলোর জাকাত মিল কারখানা এগুলোর জাকাত কিভাবে হবে এগুলোর আপনার বিল্ডিং তারপর মেশিনারি সব জিনিস আছে এগুলোর উপরে কোনো জাকাত নাই জাকাতটা হবে শুধু কাঁচা মালের উপরে বা এটার মধ্যে যে উৎপাদিত পণ্য হবে এগুলোর হিসাব করে পুরো বছরের জাকাত দিতে হবে আচ্ছা ব্যবসায়িক ক্ষেত্রে দুই ধরনের লেনদেন থাকে এটা ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক একটা হলো আমি কিছু লোকের কাছে পাবো আবার আমার কাছে পাবে এরকম বাকি থাকে থাকে না এদিকেও থাকে ওইদিকেও থাকে আমি যেখান থেকে মাল আনছি সেখানেও আমার কাছে কিছু টাকা পাবে আবার যাদের কাছে দিছি এখানেও আমি টাকা পাব। তাহলে আমি এখানে এই এই কিভাবে কীভাবে জাকাতের হিসাব করব যেগুলো আমি পাব এই টাকাগুলো দুই ধরনের এক ধরনের হলো নিশ্চিত আমি পেয়ে যাব কোনো অসুবিধা নেই আরেক ধরনের হলেও কিছু লোক আছে পাওয়ার সম্ভাবনা নাই যে দিয়ে দিছি এখানে পাওয়ার সম্ভাবনা খুব কম পাইতেও পারি নাও পাইতে পারি যেগুলো আমি নিশ্চিত পাবো এগুলো আমার জাকাতার আওতায় চলে আসবে কারণ এটা আমার টাকা আর যেটার ব্যাপারে একটা সন্দেহও আছে পাইতেও পারে নাও পাইতে পারে পাওয়ার সম্ভাবনা কম ওইটা আমি আলাদা করে হিসাব রাখব। ওইটা যদি পাই পাওয়ার সাথে সাথে জাকাত দিয়ে দেবো এক বছরের জাকাত দিয়ে দেবো আর না পাইলে বাস না পাইলে তো আর নাই দেওয়া হল আর আমার কাছে যেটা পাবে সেটা আমার মূল ব্যবসার যে সম্পদ হিসাবের পরে ওইটা বাদ যাবে আচ্ছা যে পা আমার কাছে যিনি পাবেন ওনারটা পুরোপুরি আমার সম্পদ থেকে বাদ দেওয়া হবে ওইটার মধ্যে জাকাত আসবে না আচ্ছা শেয়ারের কিভাবে জাকাত আসবে শেয়ারের ব্যাপারে মনে রাখতে হবে যে যেই কোম্পানির ব্যবসা বৈধ সেই কোম্পানির শেয়ার কেনা বেচা বৈধ যে কোম্পানির ব্যবসা বৈধ না সেই কোম্পানির শেয়ার কেনা বেচাও বৈধ না কোম্পানি যদি সুদের ব্যবসা করে তো ওই কোম্পানির শেয়ার কেনা বেচা যায়জ কোম্পানি যদি হারাম পণ্য উৎপাদন করে ওই কোম্পানির শেয়ার কেনা বেচা যায় যদি হালাল কোম্পানি হয় বৈধ কোম্পানি হয় সেই কোম্পানির শেয়ার কিনাও যায় বিক্রি করা যায় সুতরাং শেয়ার যেই পরিমাণ আছে আমার কাছে ওই যে একটা ডেট ঠিক করতে হবে ওই ডেটে এই শেয়ারগুলো আমি বিক্রি করলে বর্তমানে আজকে যে দামে বিক্রি করতে পারবো এই টাকার উপরে জাকা দাঁড়াবে এটা আমার কিনার থেকে বেশিও হতে পারে কিনার থেকে অনেক কমও হতে পারে তো বর্তমান বাজার আজকের বাজারে মানে আমি গেলে মাত্র বিক্রি করে দিতে পারবো এই পরিমাণ যে দামটা এটা শেয়ারের ক্ষেত্রে হিসাব করতে হবে ব্যবহারের স্বর্ণ অলঙ্কার এগুলোর জাকাত অবশ্যই দিতে হবে মা বোনেরা যে স্বর্ণ ব্যবহার করেন অনেক মা বোন থেকে প্রশ্নটা আসে যে স্বর্ণ আছে দশ বরী মা বোন তো কোনো ইনকাম করে না জাকাত কিভাবে দিবে তো এই ক্ষেত্রে মশালা হইলো উনি যদি ইনকাম না করে স্বামী যদি ইচ্ছা করে দিয়ে দিতে পারে স্বামী দিয়ে দিলে এটা হেসান প্রতি বছর কিছু বিক্রি করে দিবে বিক্রি করতে করতে করতে যদি সাড়ে সাত কমে যায় বাস আর বিক্রি করাও লাগবে না জাকাতও লাগবে না যতদিন সাড়ে সাত পরি আসে এতদিন প্রতি বছর বিক্রি করবে না জাকাত দিবে আচ্ছা এরপরে হলো প্রভিডেন্ট পান্ডের জাকাত কিভাবে। প্রভিডেন্ট ফান্ড যেগুলো থাকে প্রভিডেন্ট পান আমাদের আয়ত্তে থাকে না কারণ আমরা চাইলে প্রভিডেন্ট পান নিতে পারবো না এজন্য যতদিন আয়ত্তে নাই এতদিন জাকাত আসবে না যখন আমার আয়ত্তে চলে আসবে তখন আমাকে জাকাত দিতে হবে যখন আমি সব পেয়ে যাব তখন জাকাত দিতে হবে আচ্ছা আরেকটা হল বিভিন্ন সঞ্চয়পত্র ঋণপত্র বন্ড এগুলোকে এগুলোর জাকাত এগুলোর জাকাতের ক্ষেত্রে আমার মূল টাকা যে টাকা দিয়ে আমি বন ক্রয় করছি যে টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করছি যে টাকা দিয়ে করছি এর মধ্যে যদি সুদ থাকে সুদের উপরে কোনো জাকাত আসবে না মূল টাকাটার উপরে জাকাত আসবে আর যদি সুদ না হয় তাহলে সেটা তো সম্পূর্ণ টাকার উপরে আসবে কিন্তু সুদ থাকলে হারাম জিনিসের উপরে জাকাত আসে না এ ধরনের সুদের উপরে কোনো জাকাত আসবে না কিন্তু মূল টাকাটার উপরে এক বছর অতিবাহিত হলে জাকাত কে কেউ হজের জন্য টাকা জমা করছে টাকা জমা রাখছে কিন্তু এক বছর হয়ে গেছে এই টাকারও জাকাত দিতে হবে হজের জন্য রাখুক যে যেই জন্য রাখুক যখনই এক বছর অতিবাহিত হবে জাকাত দিতে হবে আবার কোন কোনো মুরব্বীরা প্রশ্ন করেন যে আমি কিছু টাকা আছে কোনো ইনকামও করি না ব্যবসাও করি না কিছু করি না এখান থেকে ব্যাংকে রাখছি এখান থেকে টাকা আসে খাই জাকাত দিলে তো এগুলো কমে যাবে ক্ষেত্রেও কোনো ওজোর গ্রহণযোগ্য না ক্ষেত্রেও আপনার টাকা জমা আছে আপনার টাকা থেকে জাকাত দিতে হবে যতদিন পর্যন্ত নেশাপ পরিমাণ আছে আরেকটা প্রশ্ন আসে আমাদের যে আমরা ইনকাম ট্যাক্স কি জাকাত থেকে বাদ যাবে কিনা অনেক ভাই আবার জাকাত হিসেবে ধরে বাদ দিয়ে এটা দেবেন না ইনকাম ট্যাক্স আলাদা জাকাত আলাদা জাকাতের হিসাব নিকাশের সাথে ইনকাম ট্যাক্সের আকাশ পাতাল ব্যবধান আছে দুইটা দুই জিনিস এজন্য জন্য সরকারকে ইনকাম ট্যাক্স দিব এটা ভিন্ন জিনিস আল্লাহ রব্বুল আলমিনকে জাকাত দিব এটা ভিন্ন জিনিস এই জন্য জাকাতের সাথে ইনকাম ট্যাক্সের মিলানও যাবে না ওইটা জাকাত থেকে বাদ যাবে না সম্মানিত মুসলিয়ান একরম পরিশেষে আরেকটি বিষয় বলব যে জাকাতের যে হকদার আটটা আটটা খাত আছে জাকাত তোর মধ্যে নম্বর যে খাতটা সেটা হল ফি সাবির আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তাটা অনেক ব্যাপক অনেকগুলো খাতকে এটা অন্তর্ভুক্ত করে তো সেক্ষেত্রে আপনার মসজিদ মসজিদ বলতে শুধু মসজিদ না মসজিদের হয়তো বাইরের কোনো কিছু পরে দেওয়া দরকার জনগণের কল্যাণে মাদ্রাসার কোনো কিছু কল্যাণে ছাত্রদের কল্যাণে বা ছাত্রদের লেখাপড়ার খরচের জন্য দরিদ্র ছাত্রদের সহযোগিতার জন্য তারপরে এইরকম আপনার যে কোনো জনকল্যাণমূলক কাজ এগুলো ফি আওতাভুক্ত। তা আমরা দেখি যে আমাদের দেশে মাদ্রাসাগুলো থেকে জাকাত চায় এই জাকাতটা হলো মাদ্রাসার যে গরিব ছাত্ররা থাকে অসহায় ছাত্ররা থাকে তাদের বিভিন্ন খরচের জন্য কিন্তু জাকাতগুলো চায় মাদ্রাসা তৈরির জন্য মসজিদ তৈরির জন্য জাকাত ব্যবহার করা যাবে না কিন্তু ওই ছাত্রদের গরিব ছাত্রদের সহযোগিতার জন্য তা আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদ ফাউন্ডেশন এখানে হিপসখানা পরিচালনা করে থাকে এই হিপসখানায় আপনাদের জাকাত মানত সদাকা এগুলো এখানেও এই মসজিদের ফাউন্ডেশনের আওতাধীন যে হিপসখানা আছে এই হিপসখানাতে গরিব ছাত্রদের দরিদ্র ছাত্রদের লেখাপড়ার খরচ বাবদ তারপরে এখানে আবার সুবিধাবঞ্চিত শিশুদের এখানে শিক্ষার ব্যবস্থা আছে এদের জন্য এইখানেও আপনারা জাকাতের অর্থ ব্যয় করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করে সঠিকভাবে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম অনুযায়ী জাকাতের বিধান পালন করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুন